আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের কেকড়া ডিহির বৃত্তান্ত সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে এমনি জনপ্রিয় কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী এছাড়া শুক্তারা আনন্দমেলা পক্ষীরাজ সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময় চৌঠা সেপ্টেম্বর দু সালে তার মৃত্যু হয় কেকড়া ডিহির বৃত্তান্ত এই ছোট গল্পটি আমরা নিয়েছি দেলিশিং থেকে প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রোমাঞ্চ অমনিবাস এই বইটি থেকে প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার মুখুজ্জে মশাই এবং আব্দুল রিকশাওয়ালা শুরু হচ্ছে কেকড়া ডিহির বৃত্তান্ত ট্রেন যদি প্রচণ্ড লেট করে রাত দুপুরে কোনো নিঝুম ছোটো স্টেশনে পৌঁছায় এবং সেই স্টেশনের নাম যদি হয় কেকড়াডিহি তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা হয়তো ব্যাখ্যা করে বলার দরকার হয় না তক্ষণি সব বৃত্তান্ত আজ করা চলে কেকরাডিহিতে আমার এক প্রিস্তুত দাদা সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার কাজেই তার একটা সরকারি জিপ গাড়িও আছে কিন্তু আগে থেকে খবর দিয়ে কোথাও যাওয়া আমার অভ্যেস নেই পুজোর ছুটিতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ কেকরাডিহির কথা মনে পড়েছিল এবং তখনই বেরিয়ে পড়েছিলাম কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভেবেছিলাম হঠাৎ গিয়ে পড়ে গেনুদাকে চমকে দেব কিন্তু উল্টে আমি নিজেই ভীষণ চমকে গেলুম যখন স্টেশন মাস্টার বললেন কেকরাডিহি এই স্টেশনের নাম বটে তবে লোকালিটি এখান থেকে কমপক্ষে মাইল তিনেক দূরে স্টেশন মাস্টার মুচকি হেসে আরও বললেন দিব্যি তো ফুটে রয়েছে তাকে দেখোন না চারপাশে কোথায় আছেন একেবারে নির্বাসনে চারদিকে আর কোনো বাড়ি ঘর নেই জ্যোৎস্নায় কাছেও দূরে কয়েকটা তালগাছ কালো হয়ে দাঁড়িয়ে আছে বুঝলাম বিশাল এক মাঠের মধ্যেখানে এই স্টেশন বললুম তাহলে তো ভারী বিপদে পড়া গেল তা বলতে পারেন বটে স্টেশনমাস্টার একটু গম্ভীর হয়ে বললেন विपद आपनर जेम तेमें कम नये अब आपनर की विपद विपद विपद बो की क्वाटारे गुए पड़ब तर जाल मार्बे तटेशने रत काटाते हैं जालिए है मार भे? के यो कथा अपनर क्ची मशाय स्टेशन मास्टर स्टेशन घरे ढुके गेतर दरजा आटके दिलेंगे गलम ও দাদা শুনুন ভেতর থেকে বিরক্ত স্টেশন মাস্টার বললেন সোনা শোনাশুনি সময় নেই বসাই এক্ষণে ওরা ইসে পড়বে ঘুমতে দেবে না স্টেশনে থেকেও তো এতক্ষণে একজন খালাসি বা পয়েন্টসম্যান যাই হোক খুক করে কাশতে কাশতে স্টেশন ঘরের বারান্দায় এলো। তার হাতেও একটা রেল লণ্ঠন লণ্ঠনটার দম কমিয়ে বারান্দা একটা সিন্দুকের উপর পা ছড়িয়ে সে শুয়ে পড়ল স্টেশন মাস্টারের ব্যাপার স্যাপার দেখে ভরকে গিয়েছিলুম লোকটাকে ডাকলুম এই যে দাদা শুনছেন नाक डाका शुरू हो गई पावा गा केकड़ा डिहि स्टेशन देखी सब ही अद्भुत किंतु तारे बरक्तिकर मशा मशार कमरे अस्थिर हुए प्लैटफर्मे गाड़ाम से झाके झाँके मशा छिड़े खेदे थकल तक मरिया ठीक कर लो तीन माइल रास्ता हेटे केकड़ा डिहि चले जाब जो राते हाँटते असुविधे স্টেশনের নিচে চত্বর পেরিয়ে নিচের রাস্তা পাওয়া গেল তারপর দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমার সাড়া পেয়ে সে ঘুরে বলল কে বললুম আমি কলকাতা থেকে আসছি কেকরাডিহিতে আমার প্রিস্তুত দাদা ইরিগেশন ইঞ্জিনিয়ার ট্রেন লেট করে পৌঁছেছে বড্ড বিপদে পড়ে গেছি তাই বুঝেছি আমারও একই অবস্থা আমিও কলকাতা থেকে আসছি খুব খুশি হয়ে বললাম তাহলে চলুন না দুজনে গল্প করতে করতে হাঁটি হাঁটবার দরকারটা কি লোকটি ঘর ঘর করে অদ্ভুত হাসলো। একটু অপেক্ষা করুন না এক্ষুনি আবদুলের রিক্সা এসে যাবে আমি আরও খুশি হয়ে বললাম বাহ তাহলে তো ভালোই হ্যাঁ ভালো তবে একটু আর একটু বলতে পারেন কেন বলুন তো আব্দুল তার রিক্সায় মরা বয়ে শ্মশানে পৌঁছে দেয় তাতে কি? আমরা তো মরার সঙ্গে এক রিকশায় যাচ্ছি নে কিছু বলা যায় না লোকটি চাপা সরে বলে উঠলো এই যে আপনিও আবদুলের রিকশায় যাবেন আপনি মরা নন তার গ্যারেন্টি দিচ্ছে কে হুম লোকটি তো বেজায় রসিক হাসতে হাসতে বললুম সে গ্যারেন্টি আমি দিতে পারি আমি একেবারে জ্যান্ত মানুষ জলজ্যান্ত বলতে পারেন আমার গ্যারেন্টি আমি কিন্তু দিতে পারছি না মশাই তার মানে আপনি মরা এসে অস্থির হয়ে বললুম মরা কখনো কথা বলে মরা কি এমনি দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করে লোকটি গম্ভীর স্বরেই বলল কেকরাগিতে মরাও যেন মানুষের মতো কোনো ফারাক নেই একটু আগে আব্দুল একটা মরা শ্মশানে নিয়ে গেল মরাটা আমাকে দেখে বলে গেল ভালো তো দাদা তাহলেই বুঝুন লোকটি সত্যি তুখর রসিক নিজে একটুও হাসছে না অথচ এমন সব কথা বলছে যা শুনে না হেসে পারা যায় না বললাম একটু আগে স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হলো। ভদ্রলোক বলেছিলেন কোয়ার্টারে রাত বিড়েতে শুতে গেলে নাকি কারা জালায় মরারাই জানতো মানুষের মতো ওর পেছনে লাগে তাহলে ঠিক ধরেছেন স্টেশনের ওপাশেই তো শ্মশান লোকটা ফুঁস করে শ্বাস ছেড়ে আবার বলল যা আব্দুল এতক্ষণে আসছে বাঁচা গেল জ্যোৎস্নায় কালো হয়ে একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছিল কোনো আলো নেই একবার চাপা ভেঁপু বাজল শুধু কাছাকাছি এলে লোকটি বলল আয় ভাই আব্দুল এ দেখ এ দেখ আর একজন প্যাসেঞ্জার পেয়ে গেলি কেমন তোর পুষিয়ে যাবে এবারে আব্দুল রিক্সা থামিয়ে আমার উদ্দেশ্যে বলল পাঁচ টাকা লাগবে বাবু রাজি হয়ে গেলাম দুজনে রিক্সায় উঠে বসলে আব্দুল প্যাডেলে চাপ দিল রিক্সার চাকা গড়াতে থাকল আমার সঙ্গী বলল রায়পুরে ওদিকে যা অবস্থা রোজ একটা দুটো করে যাচ্ছে মুখুজ্জ মশাই আমার সঙ্গী তা হলে এক মুখুজ্জে মশাই বেশ রসিক মানুষ বটে খিখি করে হেসে বললেন তুই হতো গিয়েছিলি বাবা মুখজ্জামশাই বুঝতে না পেরে বললাম কি হয়েছিল আপনার কি আবার হবে ওই আন্ত্রিক তা আপনার কি হয়েছিল অবাক হয়ে বললাম আমার কি হবে আহা কিছু না হলো তো এই তাজা তরুণ বয়সে গেলেন কি করে মুখে এখনো লুকো চাপা করছে দেখছিস নতুন টাশা তো তাই বলতে একটু লজ্জা হচ্ছে পরে ঠিকই বলবেন হক গিয়ে বললাম ব্যাপারটা কি ঠিক ঠিক বুঝতে পারছি না তো দুজনে খি খি খ্যা খ্যাঁ হাসতে থাকলো রাস্তার দুধারে কালো হয়ে আছে ধানের ক্ষেত দূরে ঘন কুয়াশা কোথাও তালগাছের সারি চাঁদটা জোচ্ছনা ছড়াচ্ছে সমানে তারপর কোথায় শেয়াল ডাকতে লাগলো কেমনে একটু ভয় ভয় আচ্ছন্নতা চেপে ধরল মুখুজ্জি মশাই হঠাৎ বললেন এখানে নামবেন কেন মুখুজি মশাই নেমে বললেন এই ঝাঁতিম গাছটা দেখছিস এটা আমার বরাবর খুব পছন্দ এখানেই ডেরা করা যাক সেকি তখন বললেন কুঠি বাড়ির জঙ্গলে একটা ভালো গাছ দেখেছেন্যাও করে জ্বালিয়ে মারে বরং গাছটা সঙ্গে সঙ্গে রাস্তার ধারের ছাতিম গাছের ভেতর থেকে কে যেন বলে উঠল মুখ্জমশাই সম্পত্তি ওটা গাছ তািম গাছের দিকে উনি দৌড়ে গেলেন তারপর ধস্তা ধস্তি হইচই বেঁধে গেল গাছের ডালপালা বেজায় মরতে থাকলো মনে সুখে থাকবেন জ্যোৎসনা রাত্রি ঠ্যাং ঝুলিয়ে বসবেন আর গান গাইবেন বাধা দেওয়ার কেউ নেই এতক্ষণে সব বুঝে গেছি কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না बड्ड भानसिर <laughs> चोटे अब्दुल रिक्शार गति कमल से बोलो হয়ে এসে গেলে যে ঘরে রাখে সে তো মোর্গ কি স্বল্প নাশ আবদুল ফের হাসল श बसा नाम अब्दुल रिक्शा थामिक तक চাঁদটা সেই নিষ্পত্র গাছের একটা ডালে যেন আটকে আছে ঘড়ির মতো লাফ দিয়ে রিক্সা থেকে নেমে দৌড় দিলাম আব্দুল পেছনে চেঁচাচ্ছিল আমার টাকা জল জলকাদা ধান খেত ভেঙে দৌড়ছিলাম শুকনো পোড়ো জমি পাওয়া গেল সেখানে একটা আলো যুগ করছিল আলোর কাছে গিয়ে দেখি জনা চার পাঁচ লোক বসে আছে এবং তাদের সামনে একটা মরার খাটুলি আবার মড়ার পাল্লায় পড়া গেল দেখছি কিন্তু কিছু বলার আগেই লোকগুলো আমাকে দেখা মাত্র কেন কে জানে ওরে বাবারে বলে দিক বিধিক জ্ঞান শূন্য হয়ে পালিয়ে গেল ভোরকে কি দাঁড়িয়ে আছি হঠাৎ খাটুলি থেকে মড়াটা আর মড়া ভেঙে উঠে বসল हाई तुले हाथिय घर घरे गलट माथा घूर उठल मन हल अतल खे शून्यत पड़े जा জ্ঞান ফিরেছিল আমার পিস্তুত দাদার কোয়ার্টারে কিভাবে উদ্ধার পাওয়া গিয়েছিল সেটা আলাদা গল্প গেনুদা বলেছিলেন আগে খবর না দিয়ে কেকরাডিহি আসা কতটা বিপজ্জনক এবার বুঝলে তো বুঝেছিলাম বলেই আর ভুলেও কেকরাডিহির নাম মুখে পর্যন্ত আনি না ছিলেন কেকড়া ডিহির বৃত্তান্ত রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ গল্প পাঠে ও আব্দুলের ভূমিকায় সোমক স্টেশন মাস্টার পুষ্পল মুখুজ্জি মশাই মীর গেনুদা বিশ্বজ্যোতি গল্পের সূত্রধার দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রানী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ লেখক পুত্র শ্রী অমিতাভ হস্যেরাজকে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিকই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স